वालम जीवन प्रति शुक्रवार विंगलेश विंगल বাংলা মানবতা সমাধান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 বাদ দর্শক শ্রোতা পৃথিবী যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবিরা গুণা নিয়ে কারণ কবিরা গুণা আজ আমাদের কা সাহা হয়ে গিয়েছে অনেকে ইচ্ছায় অথবা অনিচ্ছায় জেনে অথবা না জেনে কবিরা গুনায় লিপ্ত আল্লাহ সুফানা সতর্ক করেছেন অপরাধ যাদের কাছে হালকা মনে হবে গাছ হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে এটা ব্যক্তিকে কুফুরি তথা ইসলাম থেকে বের করে দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করে দেয় কোনো কোনো ক্ষেত্রে অপরাধকে অপরাধ মনে না করা মুর্তাদ হওয়ার কারণ কুফুরির কারণ তথা আল্লা সফান আহত আলা এবং তারা সুল এর বিধান অস্বীকার করে নিজের জীবন ধ্বংস করার কারণ দুনিয়ায় আর পরকালে আজ আমরা এমন অনেক অপরাধ নিজেরা করে বেড়াচ্ছি যেটা অবশ্যই না করা উচিত নব্বুল আলমিন যাহারাম করেছেন রসুলসালাম যা নিষেধ করেছেন সুতরাং বন্ধু আমরা এই আলোচনার মাধ্যমে একজন আরেকজনকে অসিয়ত করতে চাই একজন আরেকজনকে অপরাধ থেকে নিরুৎসাহিত করতে চাই নিষেধ করতে চাই কারণ আমরুবিল মন্দ কাজে নিষেধ করবে আল্লাহারা বলছেন পুরুষ আর ইমানদার নারী ইমান আনয়নের কারণেই একজন আরেকজনের অলি একজন আরেকজন অভিভাবক একজন আরেকজনের আয়না মরু বিলমা আরুফ এরা একজন আরেকজনকে ভালো কাজার আদেশ দেবে আর নিষেধ করবে আনিল মুনকার অন্যায় কাছ থেকে অপচন্দনীয় কাছ থেকে অপরাধ থেকে ইসলামের সোনালী সমাজের বাস্তবতাই হল সমাজের প্রত্যেকেই প্রত্যেকের জন্যে একজন আরেকজনের জন্যে ভালো কাজার আদেশদাতা মন্দ কাজের নিষেধ কিন্তু আজ আমাদের মাঝে এটা নেই বলে আজ আমরা এতটা নিচে নেমে গিয়েছি এতটা ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধুগণ এই আমাদের উদ্যোগ আমরা পরস্পরের পরস্পরের ইমানের কারণে অলি হয়ে অভিভাবক হয়ে বন্ধু হয়ে আপন হয়ে ভালো কাজে আদেশ করতে চাই ভালো কাজ করতে বলতে চাই ভালো কাজের ওসিয়ত করতে চাই মন্দ কাজ নিষেধ করতে চাই এবং বেঁচে থাকতে চাই আর এই জন্য আমাদের উদ্যোগ অবাস কবুল করুন আমরা সবাই বলি আমিন বন্ধুগণ আজকে এটি কবিরা গুণা আমরা আলোচনা করতে চাই আর বিভিন্নভাবে আজকে আমাদের দ্বারা তা নষ্ট হচ্ছে আর এই কবিরা গুণাটি হলো ওয়াদা করে তা পূর্ণ না করা অঙ্গীকার করে তা পূর্ণ না করা চুক্তি করে তা পূর্ণ না করা ওয়াদার খেলাফ করা অঙ্গীকারের খেলাফ করা অঙ্গীকারের খেলাফ ভালো মানুষের কাজ নয় এমন কি প্রত্যেক ব্যক্তির নিজে নিজে ধ্বংসের কারোর আল্লাহ ভা না হালা আমাদের জীবনের প্রত্যেকটি স্তর এবং অধ্যায় অঙ্গীকার চুক্তি আর আতাকে গেতে দিয়েছেন জীবন সমৃদ্ধ হতে জীবনের প্রয়োজন মিটাতে ওয়াদা আর অঙ্গীকারের বিকল্প নেই কিন্তু যদি ওয়াদার অঙ্গীকার কেউ লঙ্ঘন করে সে তো জীবনে স্বাভাবিক থাকতে পারে না তাই বলেছে অঙ্গীকার পূর্ণ করো কারণ ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলেন বলেছে বিল পূর্ণ করো চুক্তি আর অঙ্গীকার পূর্ণ করো আল্লাহ সোভায়ান তারা নিজে ডেকে বলেছেন আমরা যদি আল্লাহর সাথে কৃত ওয়াদাকে পূর্ণ করি রব্বুল আলমিন নিজে আমাদের সাথে তার কৃত ওয়াদাকেও পূর্ণ করে দেবেন সোভায় সুতরাং ওয়াদা পূর্ণ করা নিজের কল্যাণ রব্বুল আলমিনের অনুগ্রহ পাওয়ার মাধ্যম উভয় জগতে সফলতার নিশ্চয়তা আর ওয়াদা রক্ষা না করা অঙ্গীকার রক্ষা না করা চুক্তি লঙ্ঘন করা ধ্বংসের কারণ এবার আমরা যদি এই ওয়াদা আর অঙ্গীকার এর বাস্তবতা খুঁজতে চাই কিভাবে রয়েছে আর কিভাবে লঙ্ঘিত হচ্ছে আমরা যদি প্রথমেই দেখি আল্লাহ সফা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানোর অনেক আগে রুহের জগতেই ওয়াদা নিয়েছিলেন অঙ্গীকার নিয়েছিলেন তব্বুলালামিন নিজেই বলেছেন তিনি আদম আলী হিসালকে বের করেছিলেন সকল সন্তানদেরকে বেছিলেনিমের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের জানিয়েছেন রব্বুল আলমিন আদমা আলী হিসালকে মাটি থেকে সৃষ্টি করলেন তার জন্য নির্ধারিত পরিকল্পিত চেহারায় তিনি ছিলেন সিদ্ধু ন দুই হাতে এক গজ তাও বলে এটা একটু অভিমত বটে আবার আঠারো ইঞ্চির হাত গজের হাত কেও জেরা বলে আদমা আলি হিসালকে গজের হাতে ষাট গজ অর্থাৎ ষাট হাত এটাও একটি অভিমত রয়েছে আদম আলী হিসালাত ষাট হাত লম্বা ছিলেন আবার কোন বর্ণনা একশো বিশ হাত লম্বা ছিলেন রব্বুল আলমিন আদম আলী হিসালামকে তার জন্য পরিকল্পিত আকৃতিতে তৈরি করলেন তারপর রব্বুল আলমিন আদমের পিঠে নিজের হাত স্পর্শ করলেন আদমকে প্রাণ দিয়ে দেহে আর প্রাণে সজাগ করে রুহ ফুৎকারের পর তার পিঠে হাত দিলেন একবার জান্নাতিদের প্রাণ আরেকবার জাহান্নামিদের প্রাণ পড়ল সকল প্রাণকে আল্লাহ প্রশ্ন করলেন আলাস তুমি আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম বালা অবশ্যই হে আল্লা তুমি আমাদের রব আমরা স্বীকৃতি দিয়েছিলাম তবে আবার ওখানে ওয়াদা করেছিলাম সাক্ষী হয়েছিলাম অঙ্গীকার হয়েছিলাম চুক্তিবদ্ধ হয়েছিলাম বলেছিলাম শাহিদ না আমরা সাক্ষীও থাকলাম আমরা অঙ্গীকার হলাম চুক্তিবদ্ধ হলাম তিনি বলতে না পারে আল্লাহ তুমি যে রব আলামিন ছিলে তোমার যে গুলামী করা উচিত ছিল তোমার যে এবাদত করা বাধ্যতামূলক ছিল জানতাম না তুমি কে চিনতাম কথা যদি কেউ বলতে না পারে বরং যে প্রাণ আছে প্রত্যেকটি প্রাণী বিশেষত মানব মানব আর দানব বিশেষ করে মানব যারা মানব সন্তান প্রাণ থাকলেই অবশ্যই তার প্রাণের সাথে প্রাণ যেমন সত্য অবাস ভাণাতলার পরিচয়টাও সত্য যে কারণে বিপদে পড়লে মুসিবতে পড়লে আল্লাহকে ডাকে আবাহ কারণ এই পৃথিবীতে অনেক ভাষা থাকতে পারে অনেক মাতৃভাষা অনেক আঞ্চলিক ভাষা থাকতে পারে কিন্তু পৃথিবীর সকল দেশের সকল ভাষার মানুষজন একটি মৌলিক নামে জানে এটা পরিচয় করানো লাগে না জালা হল আল্লাহ নাম জাতি নাম লাল আল্লাহ আল্লাহ রবুল আলমিন মুসা আলী নিজেকে পরিচয় করাতে গিয়ে আল্লাহ আমি আমি হল আল্লাহ সুতরাং আব্লা সফত জাতি নাম লফ্ জালালা সবাই জানে পরিচয় করাতে হয় না কাউকে রব্বুল আলমীদের এই সত্যাগত পরিচয় বিবেক খাটায়া উদ্ধার করা সম্ভব আর এর দলিল সেইদিন ইব্রাহিম আলী সাল্লা সালাম ইব্রাহিম আলী সালাতাম জন্ম নিয়েছিলেন মূর্তি পুজারীদের আস্থা নায় লালিত পালিত হয়েছেন মূর্তি যে বানায় আজর তার দ্বারা কিন্তু মূর্তির চতুর্দিকে গাইরুল্লাহ নিজের আকল আর বিবেক উদ্ধার করেছেন রবীন্দ্র আলমিনের পরিচয় রয়েছে তাই আকল খাটালে রব্বুল আলমিনের প্রতি ইমান আনা সম্ভব আর এটা তো ওয়াদা রুহের জগতে প্রত্যেকটি প্রাণ ওয়াদা করেছে অঙ্গীকার করেছে তাই ইমান আনাটা আমাদের অঙ্গীকার কিন্তু আজ আমরা কয়জন ইমানেরই অঙ্গীকার যে রব কারণ রব শব্দের ভিত্তিতে আমাদের সাথে আদাবদ্ধ করেছেন আমাদেরকে তিনি রব তিনি সৃজন করেছেন তিনি ছাড়া আর কেউ শ্রেষ্ঠ নন অনস্তিত্ব থেকে অস্তিত্বের অধিকার কারণাই তিনি রক্ষণাবেক্ষণ করেছেন যেমন সৃষ্টি করেছেন তারপর রক্ষণাবেক্ষণ করেছেন চারটি মৌলিক গুণ যে সত্তার তার নাম রব রব্বুল আলমিন এই শব্দে রুহের জগতে আমাদের সাথে আমাদেরকে অঙ্গিকার নিয়েছেন চুক্তি নিয়েছেন অঙ্গিকার আর ওয়াদা করিয়েছেন আমরা যারা এই অঙ্গীকার ও আদা পূর্ণ করতে চেষ্টা করে আল্লাহ তো আলহামদুলিল্লাহ আর যারা করে না তারা তো নিজেকে আঘাত করে নিজেকে আঘাত করে নিজে নিজেকে একটি অঙ্গিকার এটি চুক্তি এটাকে রক্ষা করার চেষ্টা করা উচিত এটা রক্ষা না করা নিজেকে কবিরা গুনায় বড় অপরাধে লিপ্ত করে দেয়া আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে না আমিন বন্ধুগণ আমরা এই ব্যাপারটা নিয়ে আরো আলোচনা করব। নিজেরা পর্যালোচনা করবো রব্বুল আলমিন আমাদের সকলকে তো ওফিক দিন তবে একটি ছোট্ট বিরতির পর আমাদের সাথেই থাকুন জগতের চালক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 তারপরে হাতে আছে জগতের এবং পরজগতের সফলতা দেখুন দুনিয়া ও আখিরাত প্রতি শুক্রবার বিকেল সাড়ে চারটে বাংলাদেশে ও বিকেল চারটে ভারতে বিস বাংলায়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 दार स्त्री के घृणा ना कर मुस्लिम द्वितीय खंड विवाह हादिर संख्या तीन हजार चारश उन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 পর আবার আমরা ফিরে এলাম আমরা বলছিলাম রুহের জগতের কৃত ওয়াদা প্রত্যেককে রক্ষা করা উচিত কারণ সাথে নিজের অস্তিত্ব জড়িত নিজের সত্তা জড়িত নিজের জীবন আর মরণের সফলতা জড়িত দ্বিতীয়ত রুহের জগতের এই রিনিউ করার জন্য স্মরণ করিয়া দেওয়ার জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলের বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী হোসাল্লাম রসুল সাল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহকে মাবুদ হিসেবে মেনে নিতে সুতরাং তার দাওয়াতকে গ্রহণ করতে হবে তিনি আমাদের রুহের জগতের ওয়াদাকে স্মরণ করিয়ে দিয়েছেন পুনরাবৃত্তি করিয়েছেন আমাদের মাঝে যাতে ভুলে না যাই বিরুদ্ধাচরণ না যদি কেউ করি রবির দাওয়াতকে অস্বীকার করি তাইলে তো অঙ্গীকার বা ওয়াদা লঙ্ঘন হলো সফলতা তো অবশ্যই হবে বরং যে ব্যক্তি সে তো এই কথা করতে পারে যদি পূর্ণ করা যায় তাহলে তো সফল কাম হওয়া যাবে জীবনে আর মরণে আর না তো সফলতা নেই সুতরাং আমরা জন্যই পূর্ণ করি বন্ধুগণ এবার যদি আরো ধীরে ধীরে একান্ত নিজেদের আঙ্গিনায় ওয়াদা আর অঙ্গীকার এই ব্যাপারগুলো নিয়ে চর্চা করি তাহলে দেখুন আমরা যারা পৃথিবীতে এসেছি আমাদের পৃথিবীতে আসার জন্যে একজন নর আর একজন নারী একজন যুবক আর একজন যুবতী বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে আর বিয়ের বন্ধনের মাধ্যমে তারা চুক্তিতে ওয়াদায় আর অঙ্গীকারে একত্রিত হয়েছে যেটাকে আত্ম বলা হয় আক্ত আকদের মাধ্যমে যুবক আর যুবতী নর আর নারী স্বামী স্ত্রীর পরিচয় দন্য হয়েছে আর আকদের মাধ্যমে স্বামী স্ত্রীর পরিচয় হওয়ার কারণেই আমরা মা বাবা খুঁজে পেয়েছি জন্ম হয়েছে। কিন্তু এই যে নর আর নারীর একত্রিত হওয়া যুবক আর যুবতীর স্বামী স্ত্রীর পরিচয়ে ধন্য হওয়া এটা অঙ্গিকা এটাও অঙ্গীকার চুক্তি সাল্লাহে সকল মানুষদেরকে সতর্ক করিয়াছেন ওহে ওহে পুরুষেরা স্বামী হিসেবে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো কারণ আল্লাহর নামই অঙ্গীকার আর চুক্তিবদ্ধ হয়ে তাদেরকে গ্রহণ করেছ সুতরাং অঙ্গীকার ভুলেছে না এবার বলেন দাম্পত্য জীবনে আমরা কয়জন আজ বা এই অঙ্গীকার বা এই চুক্তিকে সম্মান করি হাওয়া তাহলে আমাদের সকলকে বোঝার তো ফিক স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের এই চুক্তি যদি যথার্থ বাস্তবায়িত না হয় তাহলে আর কোথায় হবে একান্ত নিজের আঙ্গিনায় যদি লঙ্ঘন শুরু হয় তাহলে কোথায় হবে আজ তো হচ্ছে আমাদের মধ্যে এই চুক্তির লঙ্ঘন আল্লাহ স্বামী আর স্ত্রীকে তার সাক্ষীতে বৈধ বন্দনে চিরস্থায়ী হিসেবে থাকতে বলেছেন এবং পুরুষকে বলেছেন সে শ্রমিক সে শ্রম দিয়ে টাকা উপার্জন করে খরচ করবে পুরুষের কর্তৃত্ব দেওয়ার পিছনে সবচেয়ে শ্রেষ্ঠতম কারণ পুরুষ উপার্জন করে খরচ করবে যেহেতু খরচ করবে আজকে কয়জন স্বামী তার স্ত্রীর সকল প্রয়োজন মিটাই কিন্তু আজ আমাদের সমাজে অনেক মা চুকের পানি কান্না আর বেদনার মূল কারণ অন্যতম একটা যে স্বামী তার ভরণ পোষণ দিচ্ছে না অঙ্গিকার রক্ষা করছে না সমাজে আমরা কয়জন আজ স্বামী স্ত্রীর বিয়ের আক এর সম্মান রক্ষার জন্য ব্যবস্থা করছি আমারই ভাই আমারই চাচা আমারই বাবা আমারই মামা আমারই আপনজন আপনার আমার আপন মন করছে স্ত্রীর সাথে অঙ্গিকার লঙ্ঘন করছে শুধু তাই না যেমন। স্ত্রীর সাথে তার শারীরিক সম্পর্ক এবং স্ত্রীর জন্য নিজের শারীরিক সক্ষমতার সংরক্ষণ এটাও অঙ্গীকার আদা চরিত্রহীনতার মাধ্যমে অঙ্গিকার লঙ্ঘন করছে শুধু তাই না যদি বলি অনেক নারীরাও তার স্বামীর তার স্বামীর অধিকার স্বামীর সাথে চুক্তি লঙ্ঘন করছে অঙ্কার লঙ্ঘন করছে আল্লাহ স্ত্রীদেরকে বলেছেন তারা হল নিজের স্বামীর পরিবার সম্পদ নিজের ইজ্জত আর সব্রম সবকিছু আল্লাহর জন্যে স্বামীর ব্যাপারে রক্ষণাবেক্ষণ করবে সংরক্ষ এটা ও আদা রক্ষা করে আছে বরং দুর্ভাগ্যজনক সত্য পারিবারিক পর্যায়ে পরস্পরের মাঝে ওয়াদ আর অঙ্গীকার লঙ্ঘন হচ্ছে শুধু তাই না পারিবারিক পর্যায়ে বাবা মা ছেলে মেয়ের সাথে সন্তান সন্ততি হিসেবে বাবা মায়ের সাথে ওয়াদার অঙ্গীকার আমরা আজ লঙ্ঘন করছি স্বাভাবিক গর্ব বলছি করি না কবি ইজি মনে করছি কবি রাগুনা এবার যদি সামাজিক পর্যায়ে আসি দুই পরিবার সমাজ বন্ধনে আবদ্ধ সামাজিক ভাবে পরস্পর একসাথে থাকতে গিয়ে বিভিন্ন ধরনের ওয়াদা অঙ্গীকার হয় আমরা কে রক্ষা করি দেশ আর জাতি ঠিক পরিচালিত হওয়ার জন্য চুক্তি আর ওয়াদা আর অঙ্গীকার ইস্তামী রাষ্ট্র কায়েম করেছিলেন একটি সনদের মাধ্যমে এটাকে মদিনার সনদ বলা হয় চার্টার অফ মাদিনা বলা হয় এই চার্টার অফ মদিনা যে বিষয়টি ছিল এটা হচ্ছিল একটি অঙ্গীকার এটা চুক্তি সকল জাতি গোষ্ঠী ধর্মের মানুষ সবাই মিলে একটি চুক্তিতে আবদ্ধ একটি ওয়াদায় আবদ্ধ যারা এই চুক্তি আর ওয়াদা লঙ্ঘন করেছে তারা নিরাপদে থেকেছে ইসলামী রাষ্ট্র ইসলামী সরকার ব্যবস্থা মদিনার সোনালী সমাজ অন্য ধর্মের মানুষের জন্য এক শতভাগ নিরাপদ ব্যবস্থা করেছে শুধু তাই না মোহাম্মদ রসুল সালাহ তাল আলী হুসাল্লাম অন্য ধর্মের লোকজনকে মসজিদ আর নব শরীফের মধ্যে রাতে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন পৃথিবীর আর কোন ধর্ম কোন মত আর পথ এমনটা পেরেছে যে নিজের উপাসনালয়ে আরাধনার স্থলে অন্য ধর্মের লোককে থাকতে দিছে তা করেছেন দৃষ্টান্ত আমাদের জন্য। পৃথিবীর মানুষের জন্যে অঙ্গীকার পূর্ণ করার জন্যে এটা কিন্তু আজ আমরা কি তা করছি বন্ধু আজকে দেশ আর জাতির সাথে কৃত আমাদের অঙ্গীকার কি পূর্ণ করি সমাজ এবং সামাজিকতার অঙ্গীকার কি পূর্ণ করি ব্যক্তিগত পর্যায়ে হয়তো কেউ কাউকে কথা দিলাম টাকা পয়সা লেনদেন কারণ একান্ত ব্যক্তিগত পর্যায়ে আর্থিক লেনদেনের ব্যাপার ও আদা এবং অঙ্গীকার হয় কিন্তু ও আদার অঙ্গীকার আমরা কি পূর্ণ করি ঋণ নেই থাকি কি ঠিক মতো দেয় বরং ঋণ খেলাফি এটাও একটি ওয়াদা আবার অঙ্গীকার লঙ্ঘন করার বাস্তবতা আজ আমরা অনেকেই হয়তো ব্যক্তিগত পর্যায়ে কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে তার দিচ্ছি না এটা অঙ্গীকার লঙ্ঘন কারণ রব্বুল আলমিন ঋণ নিতে গিয়ে বলেছেন ঋণ যখন নেবা এটা নির্দিষ্ট সময়ের জন্য নাও এবং অবশ্যই লিখে রাখো কখন দেবা কখন নেবা সব লিখে রাখো এটা একটা অঙ্গীকার বাস্তব কোনো প্রেক্ষাপটে দিতে না পারলে রব্বুল আলমী নির গ্রহিতার পক্ষে ওয়াজ করেছেন কিন্তু নিলাম আর দেব না বাপদাদার সম্পত্তির মতো পেয়ে গেলাম না আজকে আমাদের ব্যবসা এবং বাণিজ্যের বাস্তবতায় ওয়াদার অঙ্গীকার লঙ্ঘিত হচ্ছে ব্যবসা করতে গিয়ে ব্যবসায়ীগণ বিভিন্নভাবে অঙ্গীকার চুক্তি লঙ্ঘন করছে হয়তো আন্তর্জাতিক ব্যবসায় অনেক চুক্তি লঙ্ঘন হচ্ছে ওয়াদা লঙ্ঘন হচ্ছে শপথ ভঙ্গ করা হচ্ছে সব কবিরাগুনা। গুণা আর কবিরা গুলো আজ আমাদের জন্য স্বাভাবিক হয়ে গিয়েছে সহজতর মনে করে মৌখিকভাবে ভাবে একটি ওয়াদা করলো বললো হ্যাঁ ওয়াদা করলাম আচ্ছা আজকে আসবো আসলো না কালকে আসবো আসলো না এই সময়ে দেবো দিল না যে যেকোনো একটি জিনিস ছোটখাটো জিনিস ওয়াদা অঙ্গীকার করতে পারে কিন্তু পূর্ণ করা হয় না স্বাভাবিকভাবে যেকোনো একটি কথা ওয়াদা লঙ্ঘন করাটাই কবি রাখো করতে পারবো না তাহলে করব কেন আর ওয়াদা করতে অবশ্যই সতর্কতার সাথে করা উচিত নিজে আমাদেরকে ডেকে বলেছেন ওয়াদা পূর্ণ করো রব্বুল আলমিনের সাথে যদি কেউ ওয়াদা পূর্ণ করে তিনি নিজে তার ওয়াদা পূর্ণ করবেন সুতরাং বন্ধুগত আসুন আমরা সবাই মিলে ওয়াদা অঙ্গীকার আর চুক্তি লঙ্ঘন করার মতো অপরাধ থেকে বেঁচে থাকি নিজে দেশ আর জাতি আর সমাজে রব্বুল আলমিনের সাথে কৃত ওয়াদাকে পূর্ণ করি যাতে করে উভয় জগতে আমরা হতে পারি সফলাস মধ্যে সকলকে তো আমিন হা দা মা আইন দি وَالْعَلْمُ إِنَّ اللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهُ نِيبٍ والسلام علیکم ورحمت الله وبرکاته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 যারা এক আল্লাহর ইবাদত করে কোরআন বাহাদিসের ওপর আমল করে আল্লাহাকবুল আলমিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী কী করে